যাকে চেয়েছেন সম্মানিত করেছেন শ্রেষ্ঠ দান করেছেন আর যাকে চেয়েছেন আল্লাহরুল আলমিন তার ইমান খারাপি থাকার কারণে আমলে খারাপই থাকার কারণে আল্লাহ আলমিন বহু মানুষকে লাঞ্ছিত করেছেন মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন ভিত্তিতে ইমান এবং আল্লাহর তাকুয়ার ভিত্তিতে এইরকম সম্মান দান করেছেন রসুলামের সাহাবাইকারকে আম্বিয়ার রসুলগণের পরে আর রসল্লা সাল্লামের সাহাবিয়ারদেরকে যারা সম্মানিত হয়েছে রসল সালামের সহবাদ বা সংসর্গ পেয়ে সাক্ষাতে ধন্য হয়ে বিশেষ করে উম্মাহাতুল উম মাহাতুল মমিনামের বিগণ যারা মমিনদের জননী তাদেরকে আল্লাহ বড় সম্মানিত করেছেন তাদের মধ্যে বিশেষভাবে সদিজা আল্লাহ তাল আনহা। আর আয় সারদি আল্লাহ তেবিদের মধ্যে বিশেষ করে এই দুজনকে আল্লাহ আরো বেশি সম্মানিত করেছেন আর করবেন দুনিয়াতেও সম্মানিত আর আখেরাতেও সম্মানিত যারা ইমান এবং তার কর ভিত্তিতে সম্মান পেয়েছে তারা দুনিয়াতেও সম্মানিত আল্লাহ রবুল্লা আলমের কাছে তার প্রিয় বান্না সুতরাং দুনিয়ার ই তুচ্ছ জিন্দেগি তাতে বিপদাপদ আসলেও তারা সম্মানিত আর তারা সম্মানিত নিশ্চিত যেটা চিরস্থায়ী জগৎ আমাদের ধারাবাহিক আলোচনা সিরতীর আনহার সাথে বৈবাহিক সম্পর্ক কি ভাবি বিবাহ হল এবং তার সাথে সাথে রসুলামের সন্তান সন্ততি ছেলে মেয়ে রসুলাম ব্যবসায়ী সফরে বাগল চালিয়েছেন মক্কার এমন এক সম্ভ্রান্ত বংশের ভদ্র মহিলা ছিলেন যিনি কোরসদের মধ্যে বংশীয় মর্যাদার দিক থেকে এবং ধন সম্পদের দিক থেকে আর্থিক সচ্ছলার দিক সচ্ছলতার দিক থেকে বড়ই সম্মানিত ছিলেন সমাজে তিনি তার অনেক ধন সম্পদ ছিল বা স্বচ্ছল ব্যক্তি হোয়াইলে তার ধন সম্পদ ভাগে পেয়েছিলেন এবং তার যে স্বামী ছিল আগের যিনি ইন্তেকাল করেছিলেন তার ধন সম্পদ পরিত্যক্ত ধন সম্পদ পেয়েছিলেন যার ফলে উনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি নারীদের মধ্যে ছিলেন মক্কাতুল মোকার তিনি এই ধন সম্পদ আজকালকার জামানার মত নয় যে মহিলার নিজেরাই সব কিছু করে বেড়াবে মহিলারা বাড়িতে বসে তারা যতটা করা সম্ভব একজন মহিলার জন্য ততটাই করত আর আজকাল মহিলা মনে করেন আমরা পুরুষদের সমান সমান চলবো সমান সমান করবো আমরা সমান অধিকার চাই এটি ইসলাম অস্বীকার করেছে ন্যায্য অধিকার চায় এটা ইসলাম স্বীকৃতি দিয়েছে এই কথাটি দুঃখের বিষয় হলো সত্য যে অধিকাংশ মুসলিমের অবচে না যে নর নারীকে আল্লাহ রব্লা ন্যায্য অধিকার দিয়েছেন সমান অধিকার দেননি কি পুরুষ পুরুষকেও তো সমান অধিকার দেননি সমস্ত পুরুষ সমান নয় আপনারা সকলে সমান নন তবে আপনারা যেই কাজের যজ্ঞ যতটা যার মধ্যে যোগ্যতা রয়েছে যে সাবজেক্টের সেই সাবজেক্টে তাকে নাজ্য অধিকার দেওয়া এবং তার মূল্যায়ন করা কাজকর্মের এটা হচ্ছে সুবিচার তো ইসলামে ন্যায্য অধিকার আছে সুবিচার আছে সমান অধিকার নেই সাম্য নেই সমান কখনো হতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন এমনকি নবীর রসুল গনকেও সমান করেননি তিলকা রসুল ফদলা বাগ ও বাঘ এসব রসুলগণকে আল্লাহ রবীন কে অপরজনের সকলে সমান পার্থ পার্থিব কর্মের ক্ষেত্রে সমান নয় এবং দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তা কোর সমান নয় সুতরাং কি করে সমান করা যেতে পারে কোনো ক্ষেত্রে সমান করা সম্ভব নয় তো ইতিহাস তারপরে ইসলামের পূর্বের ইতিহাস তাহলে মক্কার জাহেলিয়াতে যারা কাফের মুশ্রিফ ছিল তারাও ভালো করে জানত যে নারীদের কাজ ঘরে ঘরে থেকে যতটা করা সম্ভব ধন বৃদ্ধি করার ক্ষেত্রে ততটাই করতো তা নারীরা ব্যবসা করে বেড়াতো না নারীরা অফিস আদালত করে বেড়াত না নারীরা চাকরি করে বেড়াতো না কলকারখানায় কাজ করতো না নারীরা পুরুষদের সমান সমান একসাথে চলাফেরা করতো না আর এইটা ছিল এত নোংরামি ছিল না যেটা বড় দুঃখের বিষয় যে কাফের বিজাতি ইহুদিন আসারদের অনুকরণে মুসলিমরা করা শুরু করেছে অথচ তাদের দিন হচ্ছে ইসলাম তাদের কিতাব হোসে আল কোরআন তাদের রসুল হচ্ছেন যিনি উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্র শিখেছেন না নর এবং নারী একসাথে কাজ কর্ম করলে কখনো চরিত্র ঠিক থাকবে না চারিত্রিক অধপতন অবনতি অবশ্যই ঘটবে যতই ভালো মানুষ অব যা হচ্ছে মুসলিম সমাজে দেখছেন ধর্ষণ হওয়া অশ্লীলতা ছড়িয়ে পড়া প্রাইমেরি থেকে শুরু অশ্লীলতা ছড়িয়ে পড়ছে আর হ্যা প্রেমের বিনিময় শুরু হয়ে যাচ্ছে আর যার ফলে কত কি হচ্ছে যত যতক্ষণের ঘটনা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে রহস্য লুকিয়ে আছে আপনার নারী সংক্রান্ত রহস্য জেনার না প্রেমের ফেতনা চেয়ে এগুলি এই কারণে তো ওখানে যারা জি তার ধন সম্পদ দিয়ে ব্যবসা করাতেন অন্য লোক লোকের মাধ্যমে যারা ব্যবসা করত তাদেরকে তার পারিশ্রমিক দিতেন বা একটা অংশ দিতেন একটা অংশ কাউকে একটা নির্ধারিত অংশ এতটা অংশ দেব পারসেন্টেজ এইভাবে যাইস এভাবে যাইস কিন্তু তোমাকে পারিশ্রমিকও যাইজ যে দৈনিক তোমাকে এত যাই যে অথবা লভ্য অংশ যা হবে তার থেকে তোমাকে অর্ধেক দেব বা ভাগের এক ভাগ দেবো যাই আছে মুসলিমরা যা শর্ত করবে সে শর্তের ওপর অটল থাকবে কিন্তু এমন শর্ত যেন না হয় যেটা হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে এটাও হাদিস রয়েছে এল্লা স্তান হার হালালান সুদ যদি তাদের থাকে তা এরকম শর্ত থাকে যে যে শর্তে সুদ রয়েছে যাইজ নয় যেই শর্তে শর্তে ধোকাবাজি রয়েছে যাইজ নয় ব্যবসায় যেই শর্তে কারো ঝুঁকি রয়েছে একজনের জন্য রিস্ক রয়েছে যাইজ নয় তো ধন সম্পদ বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা আদান প্রদান মামলাতের ক্ষেত্রে এই বিষয়গুলি মনে রাখতে হবে যে কি বিষয়ের ভিত্তিতে হালাল হবে আর হারাম হবে তো যেটা বলছিলাম যে ব্যবসা বাণিজ্য করাতেন এবং তাদেরকে পারিশ্রমিক দিতেন পারিশ্রমিক দুই ভাবে একটা হচ্ছে দৈনিক অত বা মান্থলি এত দিব তুমি আমার টাকা পয়সা দিবসা করো আর একটা হচ্ছে যে লভ্য অংশ থেকে এত দেবো এত পার্সেন্টেজ দেব এর মাঝখানে শুনতে পেলেন নবী কারিম সাহা সম্পর্কে খাদিয়া যে উনি এর আগে গিয়েছেন এবং ভালো ব্যবসা বাণিজ্য বুঝেন এবং বড়ে আমানতদার বিশ্বস্ত ব্যক্তি একটা পয়সা কারোর করেন না খ্যাতির লাভ করেছে রসুল্লাহ সাল্লাহআসাল্লামের এই ব্যবসায় আচরণ বা মানুষের সাথে লেনদেন আমানতের কথা তখন তিনি প্রস্তাব পাঠালেন যে আমার ধন সম্পদ নিয়ে আপনি যান সামদেশে এবং তাকে অন্য অন্যরা যা দিচ্ছে ব্যবসা করার জন্য তার চাইতে আমি ভালো দিব যা অন্যরা দিচ্ছে তার চাইতে বেশি আমি লাভ দেবো বা পারিশ্রমিক দেবো রসুরাহ সাল্লি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং খাদিজা রাজি আল্লাহ তালহার একজন দাস ছিল ওলাম তার নাম ছিল মেহসারা এই মেহসার সাথে সামনে সে গেলেন সেখানে কেনা ব্যচা করলেন কেনা বাঁচা ব্যবসাটা এরকম ছিল যে দক্ষিণ অঞ্চল থেকে যেগুলি নিয়ে আসা হইত এমান থেকে সেগুলি নিয়ে সামদেশে যেতেন ঠিক এমএনের পণ্য আর এমানের সবগুলো নয় এমএন আসতো ভারত উপমহাদেশ থেকে ভারত উপমহাদেশ থেকে অনেক কিছু আসতো এমান এমান থেকে মক্কা আসতো মক্কা থেকে মক্কার ব্যবসায়িকরা এখান থেকে সামদেশে নিয়ে যেত তাহলে ভারতের ভাইয়া এমান হয়ে মক্কা হয়ে সামদেশে চলে গেল ওখানে গিয়ে সব সামগ্রী বিক্রি করলেন সাম দেশে যা পাওয়া যায় যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না যেমন জৈতুন হ্যাঁ তিন আরও বহু কিছু সেই যুগে ছিল বা এখনো আছে যেটা ব্যবসায়িকীরা বুঝ যে কোন দেশে কোনটা জিনিস সস্তা পাওয়া যায় সুবিধা জনক পাওয়া যায় কোনটাতে লাভ হয় ওখান থেকে ওগুলো কেনাকাটা করে নিলেন নিয়ে আসলে তো মক্কায় যা বিক্রি হইল হলো তারপরে রেহেলাতা সাইফ গ্রীষ্মকালে আর রেহেলাতা সেতা শীতকালে চলে গেলেন কোথায় রেহেলাতার শ্বেতায় ও সৈফ দুটো যে ভ্রমণ ছিল বাণিজ্যিক ভ্রমণ চলে না আবার কি বলছে এমন দেশে এইভাবে মক্কার আরো ওরা ব্যবসা করতো যাই হোক রসর উল্লাহাম সেখানে গিয়ে কেনা বেচা করলেন আর বড়ই লাভবান হলেন। আর এত ধন সম্পদে বরকত হইল হাদিজা রাজি আল্লাহ তালার যে ব্যবসায়ী সামগ্রী নিয়ে গেছিলেন যেটা এর পূর্বে কোনোদিন হয় নাই মক্কা ফিরে আসলেন রসর উল্লাহ সাহা আমানত পাই পাই করে বুঝিয়ে দিলেন অত্যন্ত প্রভাবিত হলেন খাদিজার তালা যখন এই আমানত আর এই বরকত দেখলেন যেটা বিষয়কর যেটা বড়ই আশ্চর্যজনক তার সাথে সাথে কিছু অসাধারণ বিষয় সম্পর্কে জানতে পারলেন যেগুলি হচ্ছে হচ্ছে মজেজাদ মজেজাদ নবী হওয়ার পরেও হয় কিন্তু নবী হওয়ার আগে পূর্বাভাস হিসাবে অসাধারণ কিছু মজেদার মতো সেগুলি সম্পর্কে শুনতে পেলেন মাইসার কাছে চরিত্র মহৎ চরিত্র অধিকারী তিনি তার ভাষা চালচলন এত সুন্দর এবং অসাধারণ যে সব বিষয়গুলি দেখেছিলেন তার মধ্যে একটি ছিল যেখানেই রোদ্রে বিশ্রাম করতে রোদ্র চলে আসতে অন্য রোদের ছায়া তো পাইনা হয়তো যেহেতু আরব দেশে ছায়া কম রোদরে সবাই রোদরে বসে আছে আর রসুল্লাহ সাল সালামকে দুই ফেরস্ত আসে ছায়া করছি মেঘমালার করে ছায়া করছে ছায়া পড়ছ এছাড়া এর আগে আলোচনা করেছে যে রসুল্লাহ সালামকে রাস্তা পথে গাছে পাথরে কি করতো সালাম করত সালাম করত জি হ্যাঁ বা কথা পহাই হাদিস এসছে সালামের কথা তো বহু জায়গায় এসছে যে মক্কাই গাছে পাথরে সালাম করতো সালাম তো যাই হোক এসব অসাধারণ কিছু দেখে আল্লাহা অত্যন্ত উদ্গ্রীব হলেন বিয়ের জন্য যে এই ব্যক্তির সাথে যদি আমার বিবাহটা হইতো ভালোই হইত তাঁর বান্ধবী ছিল যে বান্ধবীর নাম আল্লাহ আলাম আমার সামনে এখন আসেনি কিন্তু ওখানে এক বান্ধবী ছিল তাকে বলল যে আমি মোহাম্মদ সাইলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এই আগ্রহ প্রকাশ করে বললেন যে যাও এই কথা কোনোরকম করে তুমি পৌঁছাও নবীশাল সংগ্রাম পর্যন্ত নবী শাসন কাছে এই কথা পৌঁছানো হল তখন তিনি পরামর্শ করলেন চাচার সাথে আবু তালেউ ছিল আ হামজা চাচা ছিল তাদের সাথে আর তারপরে তার চাচারা এই প্রস্তাব পাঠালেন দেখেন আজকালকার যে অশ্লীলতার বিবাহ কোর্ট ম্যারেজ আর প্রেমিক আর প্রেমিকার সম্পর্ক আর তারপরে বিবাহ দেওয়ান না দাও বাপ রাজি থাকার নাই থাক আর মা রাজি থাকার নাই থাক পরিবারের সম্মতি থাকার না থাক উধাও এইটা জাহিলতের যুগ ছিল আগ্রহ হয়েছে একটা ছেলেকে পছন্দ করা দোষের কথা নাই যে এই ছেলেটা আমার পছন্দ কোন যদি যুবতী পছন্দ করে কিন্তু পার্সোনাল হ্যাঁ নির্জনের যোগাযোগের মাধ্যমে না এমনি ছেলে আমর পছন্দ আমার পছন্দ ঠিক আছে যাই যে একটা মেয়ে আপনার পছন্দ হয়েছে কোন দোষের কথা নেই যে মেয়েটাকে আমি বিবাহ করবো বিবাহ করবো কেমন চলো আমি রাজি তুমি রাজি চলো ভাগি না না না ওই তো অশীল তাইগুলো ফায়স ফাহসা আর যেই সমাজে ফাহেসাও আসিল তারা ছড়াছড়ি তাদের উপর দুনিয়া আখেরাতে আজাব আজকে আমাদের দেশগুলিতে আল্লাহর আজাব কখনো বন্যার আজাব কখনো ঝড় তুফানের আজাব আর ধর্ষণের আজাব পারিবারিক আজাব সামাজিক আজাব রাষ্ট্রীয় জাতীয় আজাব আজাবের শেষে নেই এই কারণে কিন্তু স্পষ্ট হয় ফাহিন আজাবন আলিমুন ফিদুনিয়া বলে সেসব লোকেরা পছন্দ করি যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক নিজে অশ্লীলতা ডুবে আছে অন্যর অশ্লীলতা ডুবে আছে আর অশ্লীলতা যে বাধা দিতে হবে অশ্লীলতাকে আপনার নির্মূল করতে হবে বা নিচ্ছিন্ন করতে হবে সমাজ থেকে দূর করতে হবে এর কোনো পরিকল্পনা নেই কোন চেষ্টা নেই লহম আজাবন ওই সকল সমাজের লোকের জন্য আজাবন আলীমন মর্মান্তিক আজাব শাস্তি রয়েছে ফি দুনিয়াম আখেরা ইহোকাল বড়কালে দুনিয়া এবং আখেরাতে শুধু আখেরাতের আজাব নয় এইসব দুনিয়ার আজাব এটা তো এখন নগদ নগদ দেখতে পাচ্ছি আর আখেরাতের আজাব তো কেউ কারো দেখে না যে কি হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি বিনা কবাই এলাম কাছে বলছিলাম যে দেখেন চাচাদের সাথে পরামর্শ করছেন চাচারা বলছে ঠিক আছে তাহলে তারপরে চাচারা প্রস্তাব পাঠাচ্ছে এলা আম সাথে আল্লাহা চাচা এই আমর বিবাহ দিলেন তাহলে এই অভিভাবক ছাড়া বিয়ে হয় না যেটাকে প্রাণ সন্ন্যায় সাব্যস্ত রাখা হয়েছে তারা যদি সেই জন্য বলা হচ্ছে বাধা দিও না ফলে তালদনাই যেমন জি আর স্পষ্ট হয়া ইল্লা অভিভাবক ছাড়া আর শরীয় সম্ভব ওই ভাবাকে এই নয় যে একজন কী বাবা বানিয়ে দিলাম বাপকে আউট করে দিলাম ওর মা বিয়ে পড়িয়ে দিল যা মায়ের অধিকারই নেই নারীর মেয়ের বিয়ে পড়াবে সে পরামর্শ দিতে পারে সে বলতে পারে যে এটা ভালো হবে না বা ভালো হবে সেটা তার মত প্রকাশের অধিকার আছে সেটা বিবেক বিবেচনা বা পরামর্শের ভিত্তিতে যেটা করবে একটা সিদ্ধান্ত নেবে কিন্তু নেতৃত্ব গিয়ে দেবে থাকতে অন্য কেউ না কাছের থাকতে দূরের না কাছের থাকতে আপন ভাই থাকতে চাচা নয় নয় তারপরে রোশন বলেছেন বিনা বলিতে এই যে কোর্ট ম্যারেজ গুলি হচ্ছে বাতিল বাতিল বাতিল বাতিল বিয়ে যখন বাতিল তো জেনা জেনা জেনা বিচার হচ্ছে তো যেটা বলছিলাম নবী কারিম সাল্লা বিবাহ পড়ানো হল হি মাহদারে মেম্বানি হাসেম তাতে উপস্থিত ছিলেন হাসেম গোত্র রসুল্লাহ গোত্রের লোকেরা আর কোরআসের বড় বড় নেত্রী স্থানীয় ব্যক্তিরা মহর ধার্য হইল বিশটি উঠ বিশটি উঠ এটি একটি রেওয়ায়ত আর কেউ কেউ বলেছে যে ছয়টি উঁট কিন্তু যেটা প্রসিদ্ধ অথবা শক্তিশালী আলম যে বিষ উ ফতুয়াতে জায়জ বলা হয়েছে উত্তম বলা হয়নি হ্যাঁ সন্ন্যত বলা হয়নি সুন্নত নয় নবী শাসনের কোন সাহাবি বাকিতে বিয়ে করেন এত টাকা মহর ধার্য আর এত টাকা ওসুল হইল মুসল মানে বুঝলেন তো বলে না ওসুলটা ওসুল মানে আদায় এক টাকা ওসুল না পাঁচ টাকা ওসুল একান্ন টাকা ওসুল ইয়ে আর একটি বেদাত মানে একটু ভাঙ্গা অঙ্ক হইতে হবে লাগে যে আপনি পড়াশোনার পরেও যদি ভাঙ্গা অঙ্কে বিশ্বাসী হন যে এক লক্ষ এত টাকা এত টাকা এত কেন এগুলো আসলে কেন এগুলো কি রহস্য আছে কি জন্য কেন পাঁচ লক্ষ শুধু দুই লক্ষ শুধু এক লক্ষ করা যায় না এই বেদাত গুলো হবে আমাদের সমাজে কোনাল্লা সাল্লামের নগদ কি মোহর মোহর দিলেন কত উঠ বিশটা উঠের দাম ধরে দেখেন কত দাম হয় অনেক দাম পাঁচ কম পক্ষে উঠ কম পক্ষে আজকাল পাঁচ হাজার জবরদস্তি করে পাঁচ লক্ষ টাকা বাঁধিয়েছে অনেক বাঁধিয়েছে না আপনি বিদেশে থাকেন আপনাদের পাঁচ লক্ষ বেশি না আর দেশেও যদি থাকেন আর আর্থিক সচ্ছলতা মোটামুটি আবার আছে পাঁচ লক্ষ এমন কোন বেশি না কথা প্রমাণিত সুতরাং এটা মনে করি না যে বেশি মোহর বেশি মোহর দিয়েছে বা বেশি মোহর বেঁধেছে তারপর অশান্তির শেষ নেই আর একেবারে সামান্য মহরই বিয়ে হয়েছে এবং দিন পালনের মাধ্যমে আছে স্ত্রী যদি দিনের পাবন হয় তো দাম্পত্যের জীবনে সুখ অবশ্যই আসবে টাকা দিয়ে বেঁধে রাখা যায় না পয়সা দিয়ে বেঁধে রাখা যায় বেশি করে মোহর বেঁধে দেবো দিক না দিক তাহলে থাকবে ও মোহরের ভয় তালাক দিতে পারবে না আমার মেয়েকে ভুল ধারণা নবী করিম সাল্লাহ বিবাহ হলো তাতে বোঝা যায় যে যুগ সেটা হ্যাঁ তখন ইস্যাম আসেনি খুদবা ছিল যে রকমা থাক কিন্তু খুদবা ছিল যে একটা খুদবা দিতে হবে খুদ্ মানে বক্তব্য খুদা মানে মন্ত্র নয় আবার মানে কি খুদ্া মানে খুব খেতাব করা এই আপনাদেরকে যে খেতাব করছি মানে সম্বোধন করছি উর্দু আরবিতে খেতাব বাংলায় সম্বোধন আর ইংরেজিতে অ্যাড্রেস করা এটার নাম হচ্ছে খুদবা যা দিয়ে সম্বোধন হয় তো আপনারা বাংলা বোঝেন আপনাদেরকে যদি আমি আপনাদের ভাষায় বলি তো এটার নাম খুদ্া খেতাব সম্বোধন করা আর আপনাদেরকে যদি ইংরেজিতে বক্তব্য করে ইংরেজি বুঝেন না অথবা যদি আরবিতে বলি তো এটা নাম খেতাব নয় সম্বোধন নাই এটার নাম সম্বোধন মন্ত্র কিছু মন্ত্র পাঠ নয় আসলে এই জন্য খোদবাগুলিতে যে আয়াতগুলি রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আয়াতগুলির গভীর সম্পর্ক আছে দাম্পত্য জীবনের সাথে এই আয়াতগুলি যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ঠিকভাবে পালন করে আয়াতের বাস্তবায়ন করে আমল করে তাহলে সুখ শান্তি নেমে আসবে দাম্পত্য জীবনে নবী কারিবামের বিবাহ খুদ বা পড়ালেন তার চাচা আবু তালিম তারা শির করল আল্লাহ বিশ্বাসী ছিল আজ বর্তমান যুগের মাজারপন্থীদের মতো বর্তমান যুগের মাজারপন্থীরা যদি আপনি কি করে বলছেন যে এরা বড় শিখ করে এরা ইসলাম থেকে বেরিয়ে যায় এরা নামাজ পড়ে এরা রোজা রাখছে দেখেন হজ করছে এরা দিনের কাজ করছে মসজিদ মাদারাসা করছে এগুলো ইসলাম ঠিকেনা যদি আসলটা না থাকে শেকড় না থাকালে গাছ যতই মোটা হোক ওটা শুকিয়ে যাবে যদি শেকড় কাটা থাকে বা শেকড়ে যদি পোকা লেগে থাকে জড় কেটে দিয়ে থাকে তাহলে মাটি থেকে রাস্তা নেবে না সুতরাং কয়েকদিনের মধ্যে গাছটা শুকিয়ে মরে যাবে হচ্ছে তাদের ইসলামের অবস্থা আল্লাহ প্রশংসা করলেন খুদ আবু তালে সানা গুনগান করলেন তাহলে আল্লাহ তারা গুনগান করত কিন্তু দেবদেবীর গুনগান করতো যেমন মজারপন্থীরা আল্লাহর কাছে এই জন্য মুসলিফা নসব নবী সাল্লাই বংশীয় মর্যাদার কথা আলোচনা করলেন নবী সাল্লা সাল্লামের আখলা চরিত্রের কথা আলোচনা করলেন সেই বক্তব্যে তাহলে বোঝা গেল যে বক্তব্যে যদি ছেলের বৈশিষ্ট্য তুলে ধরা হয় মেয়ে হয়তো পদার আড়াতে শুনছে বা মেয়ের যদি কন্যের বৈশিষ্ট্য তুলে ধরা হয় কোনো দোষের কথা নয় এগুলো যদিও ইসলাম পর্বের কথা কিন্তু অসংবিধানে এর মাধ্যমে পরস্পর সম্প্রীতি ভালোবাসা বা আগ্রহ সৃষ্টি হবে তারপরে বিবাহ বন্ধন করালেন আর মোহরের কথা বর্ণনা করলেন যে এতটা মোহর ধার্য রসুল্লা সামদেশ থেকে ব্যবসা করে আসার দুই মাস কয়েকদিন পরে এই আছে। এবং এটা স্বীকৃত এতে তেমন ইখতালাফ নেই কিন্তু খাদিজা নজি আল্লাহ বয়স কত ছিল চল্লিশ এটাই জানা আছে এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে মতটি সব প্রসিদ্ধ কথা সহি কখনো কখনো যেটা প্রসিদ্ধ সেটাই ভুল হয় যেটা অপ্রসিদ্ধ অল্প লোক জানে সেটাই কিন্তু খাঁটি হয় এটা হয় অনেক ক্ষেত্রে দ্বিতীয় মত হচ্ছে যে বয়স ২৮ বছর ছিল বয়স কথা ছিল বিবাহের সময় ২৮ বছর ছিল কেউ সাতাশ বলেছে কেউ সাতাশ বলেছে তাহলে বিভিন্ন রয়েছে। তো যে মতটি দ্বিতীয় বা তৃতীয় মত আঠাশ অথবা ২৭ বছর বয়স ছিল এটাকে অনেক গবেষক অলমারায় প্রাধান্য দিয়েছেন আমরা কোনোটাকে ভুল না বলে আল্লাহ আলাম এটাকে প্রাধান্য যে এটাই বেশি শক্তিশালী দেখেন পার্থক্য আছে দুটো কথা এই আপনি চল্লিশ বলছেন ভুল আপনি বলছেন ভুল ভুল কখন বলব যখন দেখব যে আমারটা বেশ শক্তিশালী একবারে নিশ্চিত আর ওটা সন্দেহপূর্ণ কিন্তু যখন দেখব বিভিন্ন অক্তি রয়েছে তখন বলবো যে এইটা প্রাধান্য যোগ্য। এইটা প্রাধান্য পার বেশি অধিকার রাখে এই উক্তিটা আর অন্যগুলো মরজুফ হ্যাঁ প্রাধান্য পার অধিকার রাখে না আল্লাহ बस कम हमेशीजा दुई जगह विधवा विधवा বিবাহ হয়েছিল তার আতিক বিন আয়ে সাথে তারপরে তাকে তার এক ছেলে ছিল তার ওরস থেকে এক ছেলে ছিল দুই বার তিনি কি হয়েছেন বিধবা হয়েছেন কি বিধবা হয়েছেন তালাক প্রাপ্ত এখন পর্যন্ত আল্লাহ আলম যায় না যে তিনি নবীজের বিবি হাদিদাল্লা ছিলেন না তিনি মোতা আনহাজ ছিলেন অর্থাৎ বিধবা ছিলেন বিধবাকে বিয়ে করেছেন তালাক প্রাপ্তা নয় কিন্তু একজন বিদ্যার্থী মোল্লা যে বলল যে দুইবার করে তালাক খেয়েছেন এই যে ভাষাটা বললো কোথা থেকে যে বলো আল্লাহ জানি এত বেয়বীর সীমা নেইটা তারপরে তালাক আর প্রাপ্তা যদিও বলে এই ভদ্র ভাষাও যদি বলে তবুও সেটা কোথা থেকে যে বলেছে আল্লাহ আলাম। যখন বিধবা হয়ে গেলেন তারপরে অনেক বড় বড় নেতারা বিয়ে করার জন্য প্রস্তাব কিন্তু সবগুলিকে অস্বীকার করেছিলেন কোথাও বিয়ে বসতে চাননি রাসুল উল্লা বিষয়টি যখন আসলো তখন নিজেই আগ্রহ প্রকাশ করলেন এর নাম হচ্ছে এর নাম হচ্ছে ভাগ্য সুফেন এবং এর মাধ্যমে তিনি এত ভাগ্যবতী হলেন যে যেই ভাগ্য আর কারো হইত সম্ভব নয় প্রথম স্ত্রী এবং যতদিন পর্যন্ত রসুল সাল্লাহআ সাল্লামের বিবাহ বন্ধনে তিনি বেঁচে ছিলেন সবজাই রাহা ছাড়া কাউকে বিবাহ করেননি কাউকে বিবাহ করেন रसोल्ला सल्लाधवाहिला जो शेड़ा दे। बाकी गुली विवाह सबग अनेक पड़े अनेक पढ़े जख बथे गबी सल्लाम यह विवाह प्राय सबग मोदी नहीं सबग मददी नहीं আয়সারদি আল্লাহ আনহার সাথে যদি মক্কা বিবাহ হয়ে থাকে তাহলে এই যে তেরো বছর থাকলেন না মক্কাই নবী হওয়ার পরে ১৩ বছর আর চল্লিশ বছর বয়সের নবী হইলে তাহলে কত হইল ত্রিপান্ন বছর পর্যন্ত আর কাওকি বিয়ে করেননি বললেই চলে আই সরোজি আল্লাহ সাথে বিয়ে হয়েছে কারণ হিজরতের হাদিসে আছে কিন্তু তিরপন্ন বছর পর্যন্ত আর কোন নাকুমারি না অন্য তারাকা না অন্য বিধবা কারোর সাথে বিবাহ বসেননি তিনি কত সচ্চরিত্রের মানুষ ছিলেন কত ধৈর্যশীল ছিলেন তাই না যারা হয়তো এইরকম বিয়ে করে তাদের চরিত্রের পদস্কলন ঘটে এটা বয়সী বিয়ে করলে অথবা বিধবা বিয়ে করলে তালাক তখন তার সাহিত্য মনটা নিয়ে যায় কোন দিকে এদিক সেদিন ডানে মন নিয়ে যায় তখন চারিত্রিক পদস্খলন ঘটে যেদিকে সেদিকে ধান্না বেড়ে বেড়ায় নিস্লামের চরিত্র সম্পর্কে সবাই অন্ত আলাহ মহান চরিত্রের অধিকারী তারপরে বিবাহ করা সহজ ছিল তখন তারপরে বিবাহ করেননি দ্বিতীয় তৃতীয় বিবাহ করেননি এটি বিভিন্ন শিক্ষার দিক রয়েছে একটা দিক রয়েছে ছিলেন না। যেমন কা ফেরা ইসলামের না। আর ঘরের কিছু মোনাফেক ইসলামের শত্রুর রয়েছে যারা নবী সাইসাল্লামের বহু বিবাহ বিরূপ মন্তব্য করেছে যে কেমন ভোগ হ্যাঁ যে এতগুলি বিয়ে করেছেন আর তারপরে অল্প মেয়েকে বিয়ে করেছে আর বিয়ে করলেন কখন মানুষের যখন আসলে শারীরিক চাহিদা কম থাকে তখন তার মানে অথচ করতে পারত করতে পারতেন কেন তাহলে বোঝা গেল যে এই বিবাহগুলোর রহস্য বা উদ্দেশ্য অন্য কিছু ছিল হ্যাঁ বড় ধরনের কিছু উদ্দেশ্য নিয়ে সার্থে স্বার্থে বিবাহ করেছেন সেটা হলো দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর জন্য এই বিবাহ গুলো করেছেন আর নবী সাল্লাহ সাল্লামের প্রত্যেকটি যে পরের বিয়ে প্রত্যেকটি বিয়ে রহস্য আলামারা উল্লেখ করেছেন যে কি জন্য বিয়ে করেছেন আয়েসিয়াল্লা কি জন্য বিয়ে করলেন হাফসাকে কেন বিয়ে করলেন সাউদা কেন বিয়ে করলেন ওম্মদ সালামাকে কেন বিয়ে করলেন সাফিয়াকে ইহুদিদের মেয়ে কেন বিয়ে করলেন সবগুলি রহস্য রয়েছে জুয়াইরি আলদিয়াল্লাহকে কেন বিয়ে করলেন তার বিয়ে করাতে গোটা বংশ হয়েছে মুসলিমের ইসলাম খবর অট্টর শত্রু যারা ছিল আপনার তাইফের যারা হোমের যুদ্ধে লড়াই করেছিল যখন বিয়ে করলেন জামাই হয়ে গেল আমাদের জামাই আর জামাইয়ের শত্রু তা করব। চল মুসলমান হয়ে যাবো তো এইরকম বৃহৎ স্বার্থে কেউ যদি বিয়ে করে একাধিক বিয়ে তো এটা ভালো প্রশংসনীয় সেটা দিনের স্বার্থে বিয়ে করেন আল্লাহর স্বার্থে বিয়ে করলেন আপনি তার অভাব দূর করার জন্য বিয়ে করলেন কিছু লোকেরা আগেরটার খোঁজ খবর নেই একটা বিয়ে করলে আরেকটা খোঁজ খবর নেই চরিত্রহীন নিজে আপনি আল্লাহ করে। এদের জন্য না। এই কথাগুলি ওদের জন্য নাই মমিন মোত্তাকে আল্লাহ সুবিচার করতে পারবে এবং আল্লাহন দিয়েছে না তার যদি পাপ থেকে বাঁচাইতে পারি বা সে হয়তো ভালো কিন্তু তাকে ভালো থাকতে দেবেন আজকাল অসচ্চরিত আশেপাশের প্রতিবেশীরা রয়েছে জি হ্যাঁ অথবা তার দেখাশোনার জন্য তারা বাপ মারা গেল তার দেখাশোনার কেউ নেই ভাইয়েরা দেখবে না আর ভাই দেখলো কতদিন দেখবে হয়তো সমস্ত চাহিদাতে একজনের একজন নারীর করতে পারবে না প্রশংসনীয় কিন্তু এইরকম এখলাস লিল আর সৎ উদ্দেশ্য কজনের আছে তাহলে যেন আমাদের দান করেন কি বলছিলাম রসুল সাল আলী সাল্লামের কথা বলছিলাম তিনি নামেরামিয়া আর কাউ কি বিয়ে করে যত যতদিন পর্যন্ত তিনি ইন্তেন্লামের যত ছেলে মেয়ে সবগুলি খাদিজা রাজিয়া তালানহর গর্ব থেকে একমাত্র এক ছেলে ছাড়া যার নাম ছিল এব্রাহিম রাজি আল্লাহ আন। ইব্রাহিম এই ক্ষেত্রে রতিয়াল কারণ তাই না তো তার মায়ের নাম কি ছিল বংশ মানে ছিলাউন বংশের ছিল ফেরাউন কিপ্তি বংশের আর এই মারিয়াও ছিলেন ওই কিপ্তি বংশের এই জন্য মারিয়া কিপ্তিয়া বলা হয় কি বলা মারিয়া কিপ্তিয়া আজকালকার ভাষাই কিপ্ত মানে হচ্ছে ইজিপ্ট মানে তিপ্তিয়া মানে হচ্ছে ইজিপসিয়ান মারিয়া মারিয়া মারিয়ামকে মারিয়াম নামটিকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে উচ্চারণ করা হয় মারিয়ামকে মারিয়া বলা হয় আবার ইংরেজিতে ওইটাকে মেরি বলা হয় মেরিটাকে দুদিকে নিয়ে যেতে পারেন মারিয়ামের দিকেও নিয়ে যেতে পারেন আবার মারিয়ার দিকেও নিয়ে যেতে পারেন তো মারিয়া যে শব্দ নামটি আসছে ওইটাও মেরি থেকে হ্যাঁ ইসলামের ভাষায় কিন্তু বাইবেল তিন যে তার নাম হচ্ছে মারিয়া বা মেরি ল্যাটিন ভাষায় ইংরেজিতে আপনারা না জানেন না ওখান থেকে বিভিন্ন ভাষায় গেলে উচ্চারণটা ভিন্ন হয়ে যায় উচ্চারণ ভিন্ন হয়ে যায় মানে এব্রাহিম যখন আপনার ইংরেজি অন্যান্য কি হয়ে গেছে জিন্তু জ বলে যেমন ইংরেজিতে আপনি লিখবেন ওয়াই দিয়ে কিন্তু বাংলায় কি উচ্চারণ করছেন যোগ বলছেন তারপর ভারতের শহর যেখানে বাবর মসজিদ ছিল ওইটাকে বাংলায় বলছেন অযোধ্যা কিন্তু ইংরেজিতে অথবা হিন্দিতে উর্দুতে হচ্ছে অযোধ্যা অন্তিম সাহেবের অধিকাংশ ছেলেমেয়েরা ছিল তাল আনহার পেট থেকে ছেলে মেয়েরা তাদের নামগুলি আমরা জানি তার ছেলে দুজন যাতে না হয়ে যান আমরা তো শুনেছি কাসেমার আবদুল্লাহ আবার এই কিতাবে লিখেছে বা আরেকজন বক্তা বলছে তাহের তো কোনটা নেবেন তো এই ক্ষেত্রে সমন্বয়টা আপনাদেরকে শুনিয়ে দিই কেউ কেউ বলেছেন যে আবার কেউ বলেছে যে তাহের আলাদা আর এক যে তিন ছেলে করেছে তাহের বা তাইব ওরই নাম ছিল কিন্তু আসলে না আলাদা কোন নাম ছিল না তৃতীয় বা চতুর্থ ছেলে তারা নয় বরং আবদুল্লাফ বা উপাধি ছিল তৈয়ব তাহের যেমন বাংলাদেশে কিন্তু এরকম প্রচলন অনেক আছে হ্যাঁ আবদুল্লাহ ফারুক বলছে না আবদুল্লাহ কাবদুল্লাহ বাকি এখন কেউ আবদুল্লাহ বলেছে এই কারণেলাফ হয়েছে নাম দেখে মনে করছেন না তাই আরেকটা কিন্তু ছেলের সংখ্যা দুই ছিল আর মেয়েদের সংখ্যা কাসেম এই জন্য নবী কারিম সাল্লা কুনিয়ত যাকে উপনাম বলাই উপনাম কি ছিল ডাক নাম সহজ ভাষা আমাদের অঞ্চলে কি আমরা ডাক বলি আপনারা কি বলেন ডাক মানে ডাকার জন্য বিশেষ করে মহিলারা স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকবে না ইউরোপের মতো আর নামে কোনো অসুবিধা যদি সেখানে স্বামী মাইন্ড না স্বামী কষ্ট না পাই সেই পরিবেশে সেটাকে দোষণীয় নাম মনে করা মনে রাখবেন সমাজে দোষনীয় মনে করা হচ্ছে আর একজন মহিলা আপনাকে রাখছে হেসে মরবে আর কি করল কি করলো হ্যাঁ বিদেশ থেকে বিয়ে করে নিয়ে গেছে নাম ধরে ডাকছে হ্যাঁ থেকে যেমন আমাদের এক ভাই এখানে বাঙালি ছিল ফিলিপিন বিয়ে করেছিল জানেন কিনা ওনারা পুরাতন ভাইরা জানে যদি ইসলামের স্বীকৃতি দেয় তো অসুবিধা নেই এখন ফিলিপাইনী স্ত্রী কিনে বাংলাদেশ গেছেন আর নাম ধরে ডাকছে হ্যাঁ কামহিয়ার দেখতে হবে যদি দেখা যায় যে সেখানে স্বামী কষ্ট পাচ্ছে অথবা সমাজে সেটাকে দূষণীয় মনে করছে তাহলে সেটাকে বর্জন করা উচিত বর্জন করা উচিত অথবা স্বামী যদি না চাই যেমন নাম ধরে ডাকিও না তুমি আমার কুনিয়ার ধরে ডাকো হ্যাঁ কুনিয়ার দিয়ে ডাকো কুনিয়ার দিয়ে ডাকলে লোক খুশি হয় এখন পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের হয়ে গেল আরব ওরা আরবকে নাম ধরে ডাকলে কিন্তু ওরা রাগ করবে না কারণ আমাদের যদি নাম ধরে ডাকেন তো রাগ করবে কিন্তু আপনার জুনিয়র যদি আজিজুল হক কব আইজুল হক ও আমাকে নাম বললো কিন্তু আইজুল হাক ভাই সম্মান দিল তাই না এটা এখন বাঙালি ট্রেডিশন বলছি। বাঙালি ট্রেডিশন জুনিয়র কেন সিনিয়র কে নাম ধরে ডাকলো এমন বেহাদবি না কিন্তু আমাদের বাঙালি সমাজের বেহাদবি তখন খেয়াল রাখা উচিত কিন্তু যদি ছোট হয় সম্মানের দিক থেকে বয়সের দিক থেকে তার নাম ধরে ডাকলে কোনো অসুবিধা নেই জামাল অসুবিধা আছে কিন্তু জামাল ভাই খুশি সেও খুশি সবাই খুশি ভালো আর জিতা ভালো কথা এটা বসে ঠিক ওই রকমই আরবরা যদি ওকে আবদুল্লাহ তাল বা ফাহাদ তাল এরকম না বলে যদি বলেন যে আবু আবদুল্লা আবু আবদুল্লাহ বলে ডাকেন হয়তো ওর ছেলের নাম বা ওর ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আবু মুহাম্মদ ওর সম্মান খুব খুশি হয় এটা অনেকে জানেন না কিন্তু খুশি হয় আমাদের সব কি করে এই কুনিয়ার দিয়ে ডাকে কিন্তু আপনারা বুঝেন না হ্যাঁ আপনার বড় ছেলের নাম কি মাহমুদ মাহমুদ আবার আপনার তো সোনো সব তুমি আপনিও তুমি আর স্ত্রীও তুমি জি হ্যাঁ তো এতে এই সমান অধিকার একটা সমস্যাও আছে এই সমান অধিকারে বাচ্চারা তুমি শিখছে আর তারপরে বড় বড় আলেমকে এসে আপনার বাচ্চা এসে দিল আমাকে তুমি বলে করছে এরকম দেখেছেন না যে এরকম সেন্টারে বা বিভিন্ন জায়গায় বক্তব্য করতে বাচ্চা কারণ ও বাপকে তুমি শিখিয়েছে মাকেও তুমি শিখিয়েছি আর ওর মায়ের কাছে শুনছে যে আমার বাপকে তুমি বলছো তো এ কোন বড় মানুষ হলো যে একে আমি আপনি বলতে যাবো শিখেই নি আপনি ক্ষতি আছে যার ফলে আমি ব্যক্তিগত এটা পছন্দ করি না আর আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে অন্তরের বিষয় শুধু ভাষাতে তুমি বললে ভালোবাসা হয় না হ্যাঁ আপনি বলুক আপনাকে এটা সবচেয়ে ভালো ছেলেমেয়েরা আপনার অটোমেটিক আদব শিখে যাবে ভাষার আদবটা শিখে যাবে শিখাইতে হবে না ঠিক আছে লকম দিন অসুবিধা নেই আপনাদের কর্ম আপনাদের কাছে আমার কর্ম আমার কাছে তো নবিসাল্লাম এর প্রথম ছেলে ছিল কাসেম এই আবুল কাসেম বলা হইত তারপরে বড় মেয়ে যাই না তারপরে তারপরে সর্ব শেষ ছোট ছিল আব্দুল্লা তাহলে শুরু হয়েছে হয়েছে ছেলে সন্তান গুলি মৃত্যু বরণ করেছিল বাল্য জীবনে ছোট অল্প বয়সে এক বছর দুই বছরের মধ্যে বছর বয়সে মেরা মেরা সকলেই বড় হয়েছে বড় হয়েছে। আর চার মেয়েরই বিবাহ হয়েছে চার মের তিন মেয়ে করেছেন। একমাত্র ছোট মেয়ে ফাতে মারোজি আল্লাহ আল্লাহা ইন্তকাল করেছেন রসুরলাস আসলামের তীর ধানের ইন্তেকালের মাত্র ছয় মাস পরে মাত্র ছয় মাস পরেকালের সময় থেকে অসুস্থ ছিল পরে অসুস্থ তো আর উঠেননি অসুস্থই থাকতেন অসুস্থ থাকতেন বাবের সাথে এত ভালোবাসা ছিল সুখে যে আর সুস্থ হননি এই ছয় মাস অসুস্থ থেকে এতেকাল করেছিলেন নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম তাকে সুসংবাদও দিয়েছিলেন হ্যাঁ ফাতেমা হজি আল্লাহ তালা কান্না করছিলেন জাহান্নবীলামের মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই সময় ফাতেমা কি করছিলেন কান্না করছিলেন কানে কানে চুপি সারে কি কথা বললেন তখন ফাতে হইলেন কেমন হঠাৎ কাঁদ ছেলে কাঁদতে কাঁদতে মানুষ আমার হঠাৎ এখানে হাসে কোনো রহস্য আছে কি ব্যাপার তখন নবী সাল্লেদ ওই ভবিষ্যৎ বাণীটি শুনিলেন যে দেখো আমার পরিবারের যত সদস্য আছে সবার মধ্যে আমার পরিবারের স্ত্রী এবং যে আছে তাদের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পেয়েছেন মানে নবীলামের নবুয়াতের জীবন পেয়েছেন তারপরে সকলে ইসলাম গ্রহণ করেছেন অথচ বড়মে মেয়ে জাইনাব রাজি আল্লাহ আনহার স্বামী দীর্ঘ সময় ধরে ইসলাম গ্রহণ করেন চরিত্র মানুষ ছিলেন কিন্তু বিভিন্ন বাধার কারণে বা যেকোনো কারণে হোক ইসলাম গ্রহণ করতে বিলম্ব হয়েছিল আবুল আস রাহর তিনি দীর্ঘ সময় পরে মদিনা হিজরতের কয়েক বছর পরে ষষ্ঠ হিজরিতে সম্ভবত সেই সময় আবুল আস রাজিয়াল ইসলাম গ্রহণ করে জাইনবরাজি আল্লাহ জল্সছিলেন সবাই হিজরত করেছিলেন কিন্তু নবীশ ইসলামের পূর্বে সবাই ইন্তকাল করেছেন তাদের বিবাহ কার সাথে হয়েছিল জয়নবর তলিদুল্লাম কার সাথে আবুল আহ রাবির সাথে আবুল আসিবনুর রাবির সাথে তো যখন ইসলাম গ্রহণ করলেন নাগুল বলে আস তখন বললেন যে তুমি আমার মেয়েকে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছিল তারপরে আর কোথাও বিবাহ বসেননি আর ঈদ্যুৎ পার হয়ে গিয়েও যদি আগের বিবাহ দুজন অমুসলিম ছিল আর স্ত্রী হয়তো ইসলাম গ্রহণ করে নিয়েছে আর তার ইসলাম গ্রহণ করার পর অন্য কোথাও ইদ্যুৎ পার হওয়ার পর বিবাহ না বসে তাহলে আগের বিবাহতে ফিরিয়ে দেওয়া যেতে পারে এই আবুল আস এবং জৈনব রাজি আল্লাহ বিবাহের ঘটনাটি বা তাদের এই সম্পর্কের ঘটনাটি এর দলিল কি বুঝলেন বিনে কাহিল আউ্বাল ওই আগের বিবাহিত নবামীন করার নেই অথচ কয়েক বছর পরে কয়েক বছর বিচ্ছিন্নতার পরে সমস্ত ছয় বছরের বিচ্ছিন্নতার পরে সিদ্ধী তো এই প্রথম ছিলেন আবু আল্লাহ রবি খালাত ভাই জৈনব রাজি আল্লাহ খুব ভালোবাসতেন আবুল আস রাজি আল্লাহ খুব ভালোবাসতেন জৈনবী আর জৈন খুব ভালোবাসতেন কিন্তু সমস্ত ভালোবাসার উপর ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহর দিনের ভালোবাসা রসুলের ভালোবাসা সব আল্লাহ জি তহিদ আসন্নদের ভালোবাসা এবং সিরক আর পুফুরি আর বেদাতের ঘৃণা এটা হচ্ছে সবচেয়ে উপরে যতই ভালোবাসি দেখেন কিন্তু এর উপর কোন মানুষকে কোনো বস্তুকে ভালোবাসতে পারি না এটা হচ্ছে তারপরে দ্বিতীয় মেয়ের বিয়ে হয়েছে দ্বিতীয় মেয়েকে না রোকাইয়া হ্যাঁ রুক কি বলে রুখিয়া রুকিয়া হ্যাঁ বলে না রোকিয়া না রোকাইয়া তো বিবাহ হয়েছিল কার সাথেসমান রাজি সাথে তারপরে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বদরের বছরে এজন্য তিনি বদরে যেতে পারেন নাই বাহুদে যেতে পারেন না তো তারপরে নবী করিম সাল্লা সাল্লাম যে কত ভালোবাসতেন আর কত ভালো মানুষ ছিলেন উসমান যে তাকে দ্বিতীয় মেয়ে বিবাহে দিয়ে দিলেন সাধারণত পুরো ভালো ছেলে না হইলে দুই মেয়ে কোনো ব্যক্তিকে কেউ দেয় এটা মনে রাখবেন বাপ হিসাবে যদি মেয়েদের হিতাকাঙ্কি হয় তাহলে কখনো দ্বিতীয় সামান্য কিছু আপত্তি থাকলে একবার ভুল করেছে আর ভুল করতে পারি না এর চাই তো ভালো খুঁজবো বলবেন না আপনিও করবেন এটা তাহলে দুই দুই মেয়েকে যখন এক ব্যক্তিকে দিয়েছেন কত ভালো মানুষ ছিলেন সে উসমান রাজি আল্লাহ তাকে এই ইফবানি জামাতিরা ছাড়েনি ছাড়েনি জিহি তারপর আপত্তি তুলতে সে স্বজন করেছে নজুবিল্লা আর সে নিজের বংশকে অন সম্পদ আর অন্যদের হক থেকে বঞ্চিত করেছে কথা কথা। যেগুলি পড়লে ইমান চলে যাওয়ার ভয় আছে কমপক্ষে মোনাফে হয়ে যাওয়ার ভয় আছে মোনাফে করা হয়ে আছে অন্তরে ঘৃণা যদি থাকে শাহবাইকার সম্পর্কে তাহলে সেই ব্যক্তি মোনাফেত সেই ব্যক্তি হচ্ছে মোনাফেত ভালো করে সরে রাখেন तेनी चाचा तो भाई नबीमे चाचा तो भाई मेहनत चाचा भातीजर কিন্তু আপন ভাতিজি নয় আপন ভাতিজি হারান কিন্তু চাচাতো ভাতিজি যদি হয় তাহলে এটা প্রমাণ করে না কিন্তু আমাদের সমাজে মনে করে ভাতিজি মানে গোটা গ্রাম হচ্ছে ভাতিজি সরকারি ভাতিজি সব ভাগনি মানে সব হয়েছে গোটা গা যত বংশের আছে চাষ্ত মাস্ত সব হচ্ছে ভাগনি আর এই যে চাষ্ত মাস্তকে ভাগ্নি বলা চাষ্তমাস্তিকে ভাতিজি বলা এগুলি অশ্লীলতার কারণ অনেক সমাজে অনেক পরিবারে অশ্লতার কারণ হচ্ছে। বরং পাতানু ভাগ্নি আর পাতানো ভাতিজি মানে পাতিয়েছে কেউ না কিন্তু মামা মামা করে ওই যুবতী আর জি হ্যাঁ এইসব বহু ঘটনা এরকম রয়েছে জি হ্যাঁ শিলার মামা মামা মামা করে আর মামা ওই মামা পাতানো মাতা টিউশন পড়ায় মামা টিউশন পড়ায় টিউশন পড়াইতে পারে তো ওকে নিয়ে উদা হয়ে আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা মালদহ ডিস্ট্রিক্টের ঘটনা ম্যারেজ করে দেয় সুতরাং এইসব এইসব কোনো সুযোগ দেবেন না সমাজ সমাজের পরিবারে কোনো সুযোগ দিবেন আপন নয় মাহারাম নয় ব্যাস দূরে থাক আপন ভাতি যে আপনার আপনার আপন ভাতি যে কিন্তু আপনার মেয়ের চাচা তো ১২ বছর বয়স হয়ে গেছে বাইরে বসু বাইরে থাকুক বটখানায় থাকো মজুরিসা থাকো ভিতরে ঢুকবে না মহিলাদের মধ্যে ঢুকবে না দশ বছর পরেই সাজা হওয়া উচিত কারণ আজকালকার ছেলেরা হচ্ছে ইঁচুড়ে পাকা অকাল পক্ষ কথা বুঝতে পেরেছেন সুতরাং দশ বছরে দুনিয়ার অনেক কিছু বুঝে বিশেষ করে এই সোশ্যাল দেখে আল্লাহ হেফাজত করে আমাদের পরিবারের সমাজে আলোচনা যা শেষ করলাম একটি হাদিস দিয়ে শেষ করছে বলেছেন এই উম্মতের সব শ্রেষ্ঠ নারী হচ্ছে হাদিজ আর আজকে আল্লাহ খাদিজা রাজিয়া সম্পর্কে সেই জগতের শ্রেষ্ঠামের মা আর রয়েছে কামোলা পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে অনেকে কামেল হয়েছে কামেল মানে পীরে কামেল নয় उच्च मरदा लाभ करेष्ट लाभ कर रही राम मई तेमरान आसिया इमराते फिर फेरा स्त्री আসিয়ার কথা রয়েছে আর সেই হাদিস্ট হচ্ছে সমস্ত নারীদের মত নারীদের ওপর যেমন শরিদ খাবারের আরবদের কাছে শ্রেষ্ঠত্ব রয়েছে অন্য খাবারের আরবদের কাছে শরিদ শরিদ হচ্ছে এমন এক খাবার যেটা এখনো খাই নাম হয়তো হারিস বলে হয়তো সম্ভবত হচ্ছে রুটিকে টুকরো টুকরো করে নেওয়া ছোট ছোট করে নেওয়া আর ঝোলের মতো থাকা ওর মধ্যে খেয়েছেন কোনদিন আপনার এটা কি খাবার এটা অনেকে খেয়েছেন খেয়েছেন মানে খাননি তাহলে আরো আর পাশে আমরা খেয়েছি এবার সাহারিও খেয়েছি কোন এক আরবের মাসায় অনেক আগে তো যাই হোক এই যেমন ছিল সমস্ত আর আগের হাদিস বললাম যে খেয়র নারীদের শ্রেষ্ঠ বা উত্তম হচ্ছেন খাদিজা রাজি আল্লাহ আনহা একটা আলোচনাতে এটা উল্টো হয়ে গেছিল যেটা আজকে সংশোধনী করে দিচ্ছি সেটা হচ্ছে যে শরিদের যেটা ফজিলতের কথা বলা আছে সেটা কার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আইস রাজিয়াল সেটা খাদিজা হাদিস মাই আর খাদিজা রাজিয়াল সম্পর্কে যেটা হাদিস রয়েছে সেটা হচ্ছে সবচাইতে উত্তম বা শ্রেষ্ঠ নারী হচ্ছেন এই উমতের খদিজা রাজিয়াল